মানবতার সমাধান আসসালামক রহমতুল্লাহ রহমসানীয় দর্শক বৃন্দ আশুন আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শ কিত তীদ এর ধারাবাহিক দর্শ আমরা নিয়মিত শুনে আসছি আজকে আমরা কিতাব এর নবম দর্শে আলোচনা মনোযোগ সহকারে শুনব সে অধ্যায়টি হলো বাবু আল খাউফ মিনা শির্ক শেরক বিষয়ে ভয়ভীতি করা এ প্রসঙ্গেই লেখক রাহমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন শেরক থেকে ভয় করা বা শেরক বিষয়ে আশঙ্কা করা এর অর্থ এই নয় যে শেরক হয়তো খুব বড় জিনিস আমাকে আক্রমণ করে ফেলবে শের খুব শক্তিশালী জিনিস আমাকে খেয়ে ফেলবে এমন ভয় নয় বরং এখানে শের থেকে আশঙ্কা বা শের থেকে ভীত হওয়া এর অর্থ হলো এই যে শের থেকে বাঁচা শের থেকে বাঁচার উদ্দেশ্যেই শেরকের বিষয়ে আমরা আশঙ্কা করব শেরকের বিষয়ে আমাদের মাঝে ভীতি থাকবে শের থেকে বাঁচার জন্য তো এই আমরা একটু শুরুতেই বলতে পারি যে শের এটি এমন একটি বিষয় শের তো আমার জীবনে পালন করতে হবে না বরং শের বর্জন করতে হবে তাহলে শের নিয়ে আমার এত কি দরকার। শের নিয়ে আমাকে এত গবেষণা করার কি দরকার শের নিয়ে এত আলোচনা করার কি দরকার আমরা এটি কবির ভাষায় একটু জবাব দিতে চাই কবি বলছেন আর এটা খারাপ জিনিস এ খারাপ বিষয়টাকে আমি জেনেছি কেন জেনেছি আমি কোনোদিন পরে না যাই খারাপের জন্য আমি কোনোদিন লিপ্ত না হয়ে যাই এজন্য আমি খারাপটাকে জেনেছি কারণ যে ব্যক্তি খারাপটা চিনে নাই সে কোনোদিন না কোনদিন খারাপের মধ্যে পড়ে যাবে উদাহরণস্বরূপ বলতে পারি কোনো একটা আমরা উজ গেলে একাধিক রাস্তা থাকে কোন রাস্তায় পাওয়া যায় সেখানে চিন্তাইকারীর সম্মুখে আমি পরে যাব চিন্তাইকারী আমাকে আক্রমণ করবে এ বিপদে আমি বিপদগ্রস্ত হয়ে যাব। তাহলে আমাকে কেন জানতে হবে যে কোন রাস্তায় চিন্তা আছে না আছে জানবো এই জন্যই যেন আমি ছিনতাইকারীর মুখে কোনোদিন আমরা কখনো পালন করব না কিন্তু শের থেকে আমাদেরকে বাঁচতে হবে শের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এজন্যই আমাদেরকে শের সম্পর্কেও একটু ধারণা নিতে হবে তাই লেখক রাহমা তিনি তাওহেদের পরিচয় তুলে ধরার পরে এরপর তিনি শেরক সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন এবং বাব বেঁধেছেন অধ্যায় বাবুল সম্পর্কে আশঙ্কা বা ভীতি গ্রহণ বাব তিনি বেঁধেছেন বাবুলা আমরা লেখক রাহেমাহুল্লা তিনি যেভাবে এই অধ্যায় তিনি দুটি আয়াত নিয়ে এসেছেন এরপর তিনি দুটি হাদিস নিয়ে এসেছেন আমরা সেই আয়াত দুটি এবং হাদিস দুটি একটু ভালোভাবে আলোচনা করার চেষ্টা করি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় যেটি সবচেয়ে প্রিয় বিষয় যেটি তা হলো তাওহীদ আল্লাহ সুবাহ আর জাহান্ন থেকে বাঁচার পথ হলো একটি সেটাই হলো তাওহিদকে আঁকড়ে ধরা অনুরূপ ভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় ধরনের অপরাধ ও জঘন্যতম অপরাধ আল্লাহ সুবাহনতাল কাছে যেটি সেটি হলো শির্ক আর এই শিরকে মানুষকে জান্নাত থেকে বিরত রাখবে এবং জাহান্নামে টেনে নিবে আল্লাহ রবীন্দিন স্পষ্ট ভাবে বলছেন যারা আল্লাহ লিপ্ত হয় অংশী স্থাপন করে আল্লাহর শরীর সাব্যস্ত করে আল্লাহ বলছেন ফকদ হার আলাইহিল জান্না আল্লাহ রাবুল্লাহ আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন আর ইহকাল ও পরকাল আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য সহযোগিতা থাকে না তাই প্রিয় বন্ধুরা আমরা এই শের নিয়ে একটু সচেতন হওয়ার চেষ্টা করি শের সম্পর্কে আমরা একটু ধারণা নেব যেন আমরা এই শেরকে কোনোদিন ভুল করেও লিপ্ত না হই শের থেকে যেন আমরা সবসময় বেঁচে থাকতে পারি সব সময় যেন আল্লাহ চলতে পারি এজন্যই আমাদেরকে এই শের সম্পর্কে একটু ধারণা নিতে হবে লেখক রাহেমহল্লা তিনি সর্বপ্রথমেই একটি আয়াত নিয়ে এসেছেন যে আয়াতটি হল সুরা নেশা এর একশত ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লা রবুল্লা আলামিন। মানুষ অপরাধী হয়ে যখন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে ক্ষমা চায় সঠিকভাবে তৌবা করে তখন সব অপরাধগুলি আল্লাহ রবুল্লা আলামিন ক্ষমা করে দেন কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে মানুষ সে তৌবা করার সুযোগ পাবে না অপরাধ হয়েছে কিন্তু তৌবা করার সুযোগ হয়নি এর মধ্যেই তার হয়তো বিদায় ঘটে গেছে তাহলে যেগুলি ছোটোখাটো অপরাধ রয়েছে আল্লাহ রাবুলি আলমিন তিনি দয়াশীল তিনি সেগুলিকে কখনো এমনও ক্ষমা করে দিতে পারেন আবার ইচ্ছা করলে তিনি সেগুলির জন্য শাস্তিও দিতে পারেন সেটা তার ইচ্ছাধীন সেটাও তার ইনসাফের বিষয় কিন্তু শেরকের অপরাধ যদি হয় তৌবা ছাড়াই যদি মারা যায় তাহলে সেই অপরাধ আল্লাহ রাবুল্লাহ আলমিনের অপরাধ অপরাধকে কখনো ক্ষমা করবেন না শরীর অংশী সাব্যস্ত করে থাকে আল্লাহ রবাহ আলামিন সেটাকে কখনো ক্ষমা করে দেন না শেরক ছাড়া অন্য যেগুলি অপরাধ সেগুলিকে আল্লাহ যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিতে পারেন কিন্তু শেরকের অপরাধ আল্লাহ রবাহ আলমিন অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন যে মানুষ সত্যিকারী ভাবে তৌবা করবে শেরকে লিপ্ত হওয়ার পর আল্লাহ রবুল্লাহ রাহমহুল্লাহ এই জন্যই তিনি এ অধ্যায় বেঁধেছেন যে শের সম্পর্কে আমাদেরকে একটু ধারণা নিতে হবে যেন আমরা কখনো শেরকে লিপ্ত না হয়ে যাই আমরা যদি লক্ষ্য করি আমাদের দিনী পিতা ইব্রাহিম আলাইহিসালু আসাল্লাম তিনি কিভাবে শের থেকে সতর্ক হতেন আল্লাহ রবীলিন তার বিষয়টি তুলে ধরেছেন বিভিন্ন আয়াতে যেমন ইব্রাহিম আলাইসালাম তিনি নিজে নয় নিজে এবং তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন ওয়াজবীবুদাল আসনাম হে আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে বিরত রাখুন কি থেকে আবুদাল আমরা যেন কখনো প্রতি না হয়ে আল্লাহর কাছে না দিয়ে কোনো পাথরের কাছে যেন আমরা না দিয়ে ফেলি আল্লাহর কাছে সেজদা না দিয়ে কোনো গাছের কাছে গিয়ে যেন আমরা সেজদা না দেই এ অপরাধ থেকে আমাকে এবং আমার সন্তান যারা তাদেরকে আপনি বিরত রাখুন তাদেরকে বাঁচান এই অপরাধ থেকে কারণ এটি হলো এমন অপরাধ যে অপরাধের কারণে মানুষের জান্নাত হারাম হয়ে যায় এবং যাহার নাম অপরিহার্য হয়ে যায় তাই আসুন প্রিয় বন্ধুরা আমাদেরকে এই শেরক সম্পর্কে অবশ্যই সতর্ক হতে হবে যেন আমরা এই শের থেকে বাঁচতে পারি এ প্রসঙ্গে লেখক রাহমা হল্লাহ তিনি আরো বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন শের সাধারণত দুধরনের হতে পারে একটি হলো শের আমরা যাব বিস্তারিত পরিচয় শেরক হলো বড় শের আর একটি হলো ছোট শের ছোট শের এই ছোট শেরক সম্পর্কেও আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম স্বয়ং সাহাবিদেরকে কত সতর্ক করেছেন যেমন সহি হাদিসে এসেছে যেটি মুসনাদ আহমদের সহি বন্ডিত আল্লাহ রাসুল সাল্লাম বলেন জেনে রাখো তোমরা প্রতিমা পূজা আর করবে না কারণ সাহাবাই কেন ইসলাম গ্রহণ করেছেন তারা তো আর মূর্তি পূজায় নেই তাই বলছেন জেনে রাখো আমি জানি তোমরা আর সেই বড় ধরনের বড় সেরকে লিপ্ত হবে না তবে তোমাদের ব্যাপারে আমি যেটি সবচেয়ে বেশি আশঙ্কা করছি তা হচ্ছে তোমরা হয়তোবা শেরকে আসার ছোট সেরকে লিপ্ত হয়ে যেতে পারো উদ্দেশ্য ঠিকই আল্লাহর নির্দেশ ঠিকই কিন্তু তার ভিতরে একটু সত্য ভাব আছে যে মানুষ যেন আমার দেখে মানুষ যেন মনে করে যে আমি খুব নামাজ একজন এই যে ভাব মানুষকে দেখানোর জন্য মানুষকে শোনানোর জন্য বা মানুষের কাছে একটু প্রশংসা পাওয়ার জন্য আর যে ইসলামে আসে নাই তার ব্যাপারে ছোট সেরকের কোন ভয়ের প্রশ্ন আসে না কারণ সে তো এমনি বড় সমুদ্রে খাচ্ছে এই ছোট শের হলো তার মাঝে যে নামাজ পড়ে এই ছোট শের হলো তার মাঝে যে রোজা রাখে এ ছোট সের তার মাঝে যে জাকাত দেয় এ ছোট সের তার মাঝে যে হজ করছে তার মাঝে যে দান সৎকা করছে কারণ সে তার ভিতরে একটা ভাব যে আমাকে যেন মানুষও দেখেই। মানুষও শুনে মানুষও বুঝে যে আমি অনেক কিছু করছি প্রিয় বন্ধুরা আসুন ভালোভাবে অবগত জন্য পরিচালনা করতে পারি আবার আমরা আমাদের এদর্শের বাকি অংশ পূর্ণ করব ইনশা আল্লাহ আশা করি আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম الرحيم رمضان المبارক আমি মোহাম্মদ বদ্রুদ দজানাদবি আমার পক্ষ থেকে এবং পিস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল مبارকের আন্তরিক مبارকবাদ এই রমজানে ওয়েলকাম রমজান হলো রহমতের মাসী করেছেন পুরস্কার মানে আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে প্রতিদিন সন্ধ্যা সাতটায় পর পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বাংলায় রমজান একটা সফলতা অর্জনের মাস ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতময় বর্কতময় একটি মাস রমজান শিয়াম পালন করতে গিয়ে নিজের দৃষ্টি নিজের কাদের নিজের মুখের নিজের অনুভূতির সমস্ত শরীরের পেল অথচ নিজের নামটা জাহান তালিকা থেকে বাদ দিয়ে জান্নাতিদের তালিকাভুক্ত করতে পারলো না তার ধ্বংস হোক আপনার সিয়াম আরো বিশুদ্ধ পরিছন্ন করার জন্য দেখুন রিধান পরবর্তী অনুষ্ঠান প্রিয় বন্ধুরা আপনার খুব মনোযোগ সহকারে শুনছিলেন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বিষয়ের কারণে বা যে বিষয়ের মাধ্যমে মানুষের ইমান মুহূর্তের মধ্যেও বাতিল হয়ে যেতে পারে মানুষের ইমান মুহূর্তের মধ্যেও হারিয়ে যেতে পারে সে বিষয়টি চলে শের্ক তাই এই জঘন্যতম শেরক থেকে এই জঘন্যতম অপরাধ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে অবশ্যই শেরক এর পরিচয় সম্পর্কে আমাদের সকলকে সম্যকভাবে অবগত হতে হবে যেন আমরা এই শের এ অপরাধে কোনো দিন লিপ্ত না হয়ে যাই আসুন আমরা শের্ক সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু পরিচয় জেনে নেই। শেরক শব্দটি আরবি শব্দ সেন রা এবং কাফ এই তিনটি অক্ষরের সমন্বয়ে এ শব্দটি তৈরি হয়েছে যে শব্দের শাব্দিক অর্থ হল অংশ এ অর্থ হিসাবে ব্যবহার হয়ে থাকে আর পরিভাষায় এই শির্ক শব্দটি আমরা বলতে পারি অর্থাৎ আল্লাহ আল্লার যেগুলি তার জন্যই শুধু বিশেষ বৈশিষ্ট্য বা তাঁর জন্য যেগুলি বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্বগুলো অন্য কাউকে আল্লাহ রবাহ আলমিনের এই বিশেষত্বগুলির সমপর্যায়ে যদি মনে করা হয় এটার নামেই হল শির উদাহরণস্বরূপ সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি গোটা বিশ্বের স্রষ্টা হলেন একমাত্র আল্লাহ সুবাহান হাত কাউকে যদি আমরা আল্লাহ সুবাহান হাতের সাথে গোটা বিশ্বের স্রষ্টার মতো মনে করে থাকি এটার নামই হল শির এটাকে সে বলা হয় রুবুবইয়া আল্লাহ সুবহানা হুয়া তালা সারা বিশ্বের প্রতিপালনকারী সারা বিশ্বের পরিচালক সারা বিশ্বের স্রষ্টা সারা বিশ্বের মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবাহ ক্ষেত্রে যদি কাউকে আমি মনে করি যে উনিও হয়তো মালিক বা কিছু অংশের মালিক তাহলে এটাও এক প্রকার শির অনেক আরো যেগুলি বিশেষত্ব আল্লাহ সুবাহান হুয়া তালার মানুষ শুধু নয় যত মখলুক রয়েছে সকল সৃষ্টি জীবের আবাদত পাওয়ার অধিকার রাখেন একমাত্র আল্লাহ সুবাহ তো এই আবাদত যদি আল্লাহন তালার জন্য সম্পাদন না করে অন্য কারোর জন্য এই আবাদত যদি আমরা সম্পাদন করি তাহলে এটার নামে হলের সংজ্ঞায় আর একটু আমরা পরিষ্কার করে বলতে পারি হাকুন আল্লাহ যেগুলি হক রয়েছে সেই হকের সাথে যদি অন্য কাউকে সমপর্যায় মনে করে থাকি সেটার নামেই হলুসির অতএব আমরা জানবো যে তাও আমরা সাধারণত জেনেছি প্রতিপালক এই দিক থেকে আল্লাহ সুবাহনতার একটা তাওহেদ এক প্রকার যেটাকে বলা হয় তাওহেদ আর রুবু হইয়া অর্থাৎ প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ সুবাহনতালার একত্ববাদ দ্বিতীয় হলো তাওহেদ আল উলুহিয়া অর্থাৎ সমগ্র মাখলুকের আবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ সুবাহ যিনি সমগ্র মাখুলুকের স্রষ্টা কারণ তিনি ছাড়া অন্য কেউ যেহেতু তিনি ছাড়া অন্য কেউ আবাদত পাওয়ার যোগ্য সুতরাং এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহান একত্ববাদ এটা হলো তাওহীদ আল উলুহিয়া বলা হয় এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহানু তালার একত্ববাদ তাওহীদ তৃতীয় হল তাওহীদ আল আসমাহ অর্থাৎ আল্লাহ সুবাহ তিনি নিজেই তার করিমে এবং আল্লাহ রসুল যেগুলি আল্লাহ রা আলমিনের জন্য সুন্দর নাম বর্ণনা করেছেন সেই নামগুলি শুধু আল্লাহ রা সাব্যস্ত করা অনুপভাবে যেগুলি আল্লাহ সুবাহ সুন্দর গুনাবলি রয়েছে পুত পবিত্র গুনাবলী রয়েছে সেগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিনের জন্যই সাব্যস্ত করা যেমন উদাহরণস্বরূপ এলমুল গাইব গাইবের বিষয়ে একমাত্র মালিক হলেন আল্লাহ রবাহ আলমিন এই বিষয়টি এই বৈশিষ্ট্যটি একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিনের কিন্তু এটাকে যখন আমরা অন্য কারোর জন্য সাব্যস্ত করব তখন আল্লাহ রবুল্লাহ আলমিনের এই সেফাত বা গুনাবলির ক্ষেত্রে ওই ব্যক্তি বা ওই সত্তা বা ওই জিনিসটাকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সমকক্ষ তৈরি করে দেওয়া হয় এটার নামেই হল শেখ প্রিয় বন্ধুরা আমার তাই আসুন এখন আমরা একটু জেনে নেই যে শের শের এটাকে বুঝলাম আমরা এখন সব শের গুলি কি সমান না শেরকের মধ্যে আবার স্তর রয়েছে জবাব আমরা বলবো যে না সব বরং সমানের মধ্যে আমরা সাধারণত বিভক্ত করবো প্রথমে আসগার শের কে আকবর হলো সবচেয়ে বড় শের দ্বিতীয় হলো শের কে আসগার ছোট শের তো বড় শের কাকে বলা হয় আর ছোট শের কাকে বলা হয় বড় শেরক হলো হুয়া সরফ ন যে আবাদতগুলি আল্লাহর জন্য সেগুলি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সম্পাদন করা হয় চাই সেটি কুরবানি করা হোক চাই সেটা সেজদা দেওয়া হোক চাই সেটা প্রার্থনা করা হোক এগুলি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সম্পাদন করা হয় এটার নামে হলো শেরকে আকবর সবচেয়ে বড় শির আর শের কে আসগার শের ছোট শেরক হল যেগুলি এই ধরনের প্রকাশ্য ইসলামের কোন আবাদত আল্লাহ ছাড়া অন্য কার জন্য করা হচ্ছে এমন নয় কিন্তু কতগুলি ছোট বিষয় রয়েছে আবাদত আমি আল্লাহর জন্যই করছি কিন্তু তার মাঝে এমন একটি জিনিস রয়েছে যেই জিনিসটি না হলে সেই এবাদত পরিপূর্ণ আল্লাহর জন্য হয় না আর ওই জিনিসটিকে যদি অন্যের জন্য রাখা হয় তখনই সেটা শেরকে আসগার হয়ে যায় অর্থাৎ এমন ছোট ছোট বিষয় যেগুলি সরাসরি আবাদতকে গায়রুল্লার জন্য সম্পাদন করা হয় না কিন্তু এই শেরকে আসগার এটি এমন একটি মাধ্যম যেটা পর্যায়ক্রমে আবার মানুষকে শেরকে আকবরের দিকে বড় শেরকের দিকে নিয়ে যাবে এখানে আরেকটি শেরকের প্রকার বর্ণনা করতে গিয়ে বলা হয় সেটি হলো শের কে খফি আসলে শেরকে খফি বলতে কোনো বিশেষ প্রকার নেই বরং বড় শেরকের মধ্যেও শের কে খফি রয়েছে এবং ছোট শেরকের মধ্যেও শেরকে খফি রয়েছে উদাহরণস্বরূপ বড় শেরকের মধ্যে যেমন শেরকে আকবর যেটা সে শেরকে আকবর যদি আমার শেষদা এটা আল্লা ছাড়া অন্যের জন্য হয়ে থাকে তাহলে এটা হলো শেরকে আকবর বড়শের এবং সেটা হলো জালি মানে প্রকাশ্য আর যদি এমন হয়ে থাকে যে আমার ভরসা করা তাওয়াকুল যে বিষয়টা সেটা হলো অন্তরের ভিতরের বিষয় বাহ্যিকভাবে সেটা দেখা যায় না কিন্তু এ তাওয়ুল ভরসা করা এটা যদি আল্লাহ সবহানার উপর না হয়। সম্পূর্ণটা অন্য কারো মখলুকের উপর হয়ে থাকে তাহলে এটাও কিন্তু একটা বড় সের এটাও হবে একটা বড় সের কিন্তু সেটা হলো খাফি অর্থাৎ অস্পষ্ট প্রকাশ্য নয় ভিতরের বিষয় অনুরবভাবে সের কে আসগার এটাও দুই ধরনের হতে পারে ছোট সের সেটাও প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্য হতে পারে প্রিয় বন্ধুরা আসুন আমরা আরেকটু বিষয় জেনে নেই যে শেরকে আসগার এবং শেরকে আকবার আমরা জানলাম কিন্তু দুই শেরকের মাঝে কি কোনো পার্থক্য রয়েছে আমরা বললাম যে সংজ্ঞাগত দিক দিয়ে পার্থক্য রয়েছে তবে পরিণতির দিক থেকেও অনুরবভাবে পার্থক্য রয়েছে কয়েকটি পার্থক্য আমরা এখানে উল্লেখ করবো যেন আমাদের বিষয়টি ভালোভাবে বোঝার সুযোগ হয় তাহলে সেই পার্থক্যগুলির মধ্যে হলো শেরকে আকবার মানুষকে ইসলাম থেকে বের করে দেয় যার প্রমাণ আমরা একটু পরেই উপস্থাপন করব ইনশাআল্লাহ আর শের কে আসগার শের কেউ যদি লিপ্ত হয় আর সেটাকে হালাল মনে না করে বরং সে অপরাধী লিপ্ত হয়েছে তাহলে এর মাধ্যমে বা এর কারণে সে ইসলাম থেকে বের হয়ে যাবে না বরং এটা তার একটা বড় অপরাধ বলে গণ্য হবে দ্বিতীয় বিষয় শেরকে আকবরের একটা দিক হলো শের কে আকবর মানুষের অতীতের জীবনের সব আবাদত বাতিল করে দেয় আল্লাহ রাবুলি আলমিন বলছেন যদি তারা শেরকে লিপ্ত হয় মা কানুয়ামাল অতীত জীবনে যত আবাদত করেছে সব আবাদত তাদের বাতিল হয়ে যাবে এটা হলো শের কে কিন্তু শেরকে আসগার তেমন নয় শেরকে আসগারে লিপ্ত হলে যেই আবাদতের ক্ষেত্রে আসগারে লিপ্ত হয়েছে ওই আবাদতটি বাতিল হবে অতীতের বাতিল হবে না অনুরব ভাবে শেরকে আকবার এটি মানুষকে চিরস্থায়ীভাবে ভাবে জাহান্নাবি করে দেয় যদি সে তৌবা না করে আর যদি সের কে আসগারে কেউ ছোট সের লিপ্ত হয় কিন্তু তৌবা না করেও যদি মারা যায় অনুরব ভাবে শের কে আকবর আকবর মানুষের জন্য জান্নাত হারাম করে দেয় যে আরেকটা আগে আমরা তেল করেছি আল্লাহ রবী আলমিন বলেন এবং আরো যেগুলি পার্থক্য রয়েছে সেই পার্থক্য বলছেন ফক হার রাহু হিল জানা আল্লাহ রবীন্দিন তার জন্য জান্নাত হারাম করে দেন আর শের কে আসগার চিরস্থায়ী জাহান্নামি করে না বা জান্নাত সেটা হারাম করে না বরং সে অপরাধ আল্লাহ রাবুলি আলমিন ইচ্ছা করলে সে অপরাধ করেও করে জানাতে দিতে পারেন তার অন্য ইমান বা অন্য আমল থাকার কারণে এবং মধ্যে আরো পার্থক্য হলেও আকবরে লিপ্ত হলে তার জান এবং মাল সেগুলি কখনো মুসলমানদের জন্য নিরাপদ থাকে না কারণ সের কে আকবরে লিপ্ত হওয়ার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায় অতএব তার জান আর মাল আমার জন্য সেটা কখনো হারাম থাকে না যতক্ষণ সে ইমানের উপর থাকে ততক্ষণ তার জান মাল নিরাপদ হিসেবে থাকে আমাদেরকে সতর্ক করেছেন স্বয়ং আল্লাহ রাসুল সাল আলী হোসাল্লাম তিনিও সাহাবিদেরকে এই বিষয়ে অনেক সতর্ক করেছেন যেমন এক হাদিসে এসেছে আল্লাহ সাল্লাহ আলী বলছেন আমার এ উ্মাতের মধ্যে শেরক বিষয়টি হলো এই ছোট্ট কালো পিপিলিকা গভীর অন্ধকার রাত্রিতে চললে সেটাকে যেমন বোঝা যায় না খুব সূক্ষ্ম বোঝাই যাবে না দেখতেও পাওয়া খুব কঠিন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন মাঝে যে শেরকের বিষয়টা হলো এত সূক্ষ্ম মানুষ খুব সতর্ক থাকা সত্ত্বেও কোন দিক দিয়ে যে সে শেরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে হয়তো কথা একটা বলতে কথা বলতেও সে শেরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এভাবে যখন বললেন আবু ওকরাদু তখন আল্লাহ রাসুল সাল্লাই কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম তাহলে আল্লাহ ছাড়া অন্যেরও কি আর শেখ রয়েছে আল্লাহ অন্য শেখ রয়েছে মানে বরং শের হলো সেই গভীর অন্ধকার রাত্রিতে ছোট্ট কালো পিপিলিকা চললে যেটা যেমন সূক্ষ্ম ও অস্পষ্ট তার চেয়ে হলো শের অত্যন্ত সূক্ষ্ম অস্পষ্ট বিষয় যেমন মানুষ যদি কথার মধ্যে এমন বলে এইভাবে বলার মধ্যে একটা শেরক হয়ে যায় প্রিয় বন্ধুরা আসুন শেরকের পরিচয় সম্পর্কে আমরা আর সামনে অবগত হব আরো আরো জানবো এরপর যায় আমরা এই দর্শ এখানেই শেষ করতে যাচ্ছি ইনশা আল্লাহ বাকি অংশ আমরা পরের দর্শে আল্লাহ আমাদের বিষয়টিকে ভালো করে উপলব্ধি করে আমরা যেন এই মহা অপরাধ থেকে বেঁচে থাকতে পারি সে তৌফিক দান করুন আমিন ও আখর দাওয়ান রবিল আলমিন আসসালামিক্লা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 उिंग GB49-ARAY-3-000-18-08-18-12-3-0-8 SORT CODE-30-00-18-3 CODE-ARAY-GB222 SWIFT BIC उ ए जि टा पाठ मेल कर তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে এই জীবন তারপরে মৃত্যু हाथगतर सफलता देख दुनिया शुक्रवार विंगलेशन टे भार